সল্লি আমাকে রাফুল ও জোর আমিন বলা বিষয়ে প্রশ্নবিদ্ধ করে জি তারা আমাকে বলে যে রসুল সাল্লা সাল্লাম মদিনাতে হিজরতের পর রফল করেননি আমি তাদের আপনাদের মতো কিছু শেখ ও সৌদি আরবের কিছু বললাম কিন্তু তিনি হিজরতের কথা বলে আমাকে চুপ করিয়ে দিলেন তাই আমি সঠিক মাসালাটি জানতে চাচ্ছি করেছেন সারা জীবন জি শুধু মক্কাই করেছেন এই যে দাবি করেছে তারা তারা আপনাকে গায়ের জোরে সেটা বুঝাইতে চেয়েছে। দল ভারী তাদের জবনে জোর রয়েছে জি হ্যাঁ মসজিদ তাদের দখলে রয়েছে এ গায়ের জরে তারা কিনা করছে তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে এবং বহু তারা শত্রুতা করছে। তাদের তাদের এবং সন্ধ্যে থেকে ওর সোনার অনুসারী ভাই বোনদের হেফাজত করেন ওরণ সোনার মসজিদ মাদ্রাসা যেগুলি রয়েছে সেগুলির হেফাজত করেন তাদের অনিষ্ট থেকে আল্লাহ রবুল্লা আলম তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেন তাদের যে দাবি করেছে তাকে দলিল পেশ করতে হয় এমন কোন দলিল নাই মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা বলে ধোকাবাজি করেছে আপনার সাথে বা রসরাস সারা জীবন রফুল দেন করেছেন এমন একটা হাদিস রয়েছে আর সব সবগুলি সহি হাদিস রাফুল রফুল হাদিস রয়েছে এক দুটি হাদিস যে রয়েছে একবার শুধু রাফুল তাহারিমার সময় সেই দুটি হাদিস এর সাথে আরো বলে দেওয়া ভালো হবে হানফি বড় বড় অনেক মহাদ্দেশগণ তারা রাফুল রফুল কে বলেছেন যে রাফুল হেন সন্নাত এটি মানসুখ নয় আল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই সোনান ইবেন মাজা আর সোনান নাসাই টিকা লিখেছেন হাসিয়া দেওবন্দে ছাপা যে নাসাই এবং ইবেন রয়েছে সেগুলো হাসিয়া তার রয়েছে তিনি বলেছেন নাসাইর হাসিয়াতে রয়েছে এই বাক্যটি আমরা ছাত্র জীবনে সেটা পড়েছি তিনি বলেছেন যে রফুল এদেন হচ্ছে সোনাহ হচ্ছে সন্নাসে বা তেলুন আর মানসুখর যে দাবি করছে হানভি যে রফুল রোহিত হয়ে গেছে এটি বাতিল কথা এটি বাতিল জি আল্লা সাহলি আল্লাহ দেহ রাহতুল বলেছেন হ্যাঁ হুজতুল্লাহাদিস দেবন্দী মাদারাসায় পড়ানো হয় तक राफुलर अधिक प्रियारफेद करना तर तुलन कारण लेना कारण राफुल हादिसगुली सब चाहते संख्य बसी एवं सब चाहते बलिष्ठ शक्त আর শাহলিউল্লা মহাদিস রহমতুল্লাহর এমন একজন মহাদ্দ যাকে শ্রদ্ধা করে আহিসারা দেবন্দী এমনকি বেরলবি আল্লাহ রব আলমিন যেন তাদেরকে তাদের যারা কোরআন অনুসারী মহাদেশ তাদের অনুসরণে তৌফিক দান করেন এবং অন্ধ অনুসরণ এবং জেহালাত অজ্ঞতা থেকে তাদেরকে মুক্তি দান করেন